আর অন্যদিকে ভদ্রমহিলা তার সঙ্গে খুবই দূর ব্যবহার করত তুমি এখানে কেন বসে আছো পরিষ্কার করেছিলামদ্রমহিলা দিয়ে বাড়ির সব কাজ করাত তবুও মেয়েটি কোনো অভিযোগ করতো না সে একই কাজ বারবার করতো তবুও ক্লান্ত হতো না তার বাবা সবকিছু দেখত মেয়ের জন্য আমি তোমাকে কিছুই দিতে পারলাম না বাবা মন খারাপ করো না তুমি সারা জীবন আমায় ভালোবেসেছো খেয়াল রেখেছ এখন এটা আমার দায়িত্ব যে তোমার সেবা করা আমি কাজ করে অনেক টাকা উপার্জন খারাপ যাচ্ছে কিন্তু তারপরে ও যেটা রোজগার করে আনবে সেটা আমি আর আমার মেয়ে দুজনে মিলে ভোগ করব আমাদের আর কোনো কষ্ট থাকবে না খুব সুখে আমি আর আমার মেয়ে তুমি ঠিকই বলেছো कारण <coughs> तुम्हारा सब समय असुस्था तुम क्या ओहो पाठी तुम तो जान छोट्ट हाथ और हा, पा कि भीषण चिंतारुझी और सौंदर समस्त नष्ट हो जाए আর তাছাড়া তোমার মেয়ে সুন্দরী নয় তাই ও যে কোনো লোকের বাড়ি রূপের ব্যাপারে ও আর কি জানে তোমাকে কাজ করতে হবে না বাবা আমি কাজ করতে চাই দায়িত্ব অবহেলা করলে কেউ কিছু পায় না चिंता शिक्षा दिए सकाल मेरी मेटर राग हलोना ख्याल रेखो मन रेखो क्यों सहा चाहे ना, ना बोलना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 সে সমস্ত আর গাছ তাকে ধন্যবাদ জানালো আর মেয়েটি আবার এগিয়ে চললো কিছু দূর এগিয়ে সে দেখল একটা মরণাপন্ন আঙুরলতা ঠিক তার পাশেই সে একটা অদ্ভুত কোদাল দেখতে পেলো আঙুল লতা মেয়েটিকে বলল সনা তার হাতের পাতা লাল হয়ে গেল ও ঠিক আছে এটা সেরে যাবে তোমার প্রয়োজন তাই তোমাকে সাহায্য করছি আঙুর তাকে ধন্যবাদ জানালো আর মেয়েটি আবার এগিয়ে চলল কিছুটা যেতেই সে একটা ভাঙা উনুন দেখতে পেল আর উনুনটা তাকে ডাকতে লাগল শোনো তুমি কি আমাকে পরিষ্কার করে দেবে বদলে আমি তোমার অনেক উপকার করব। মেটি দেখল যে উনুনের গায়ে ফাটল ধরেছে সে কিছুক্ষণ ভাবল আর তারপরে খানিকটা কাদা মাটি এনে নিজের পা দিয়ে ভালো করে মেশাল আর সেই মাটি দিয়ে ফাটলগুলো দিল তখন আবার নতুনের মতো হয়ে হয়ে গেল গেল? কিন্তু তোমার ওটা ঠিক আছে আমি জল দিয়ে ধুয়ে ফেলবো সব তোমার প্রয়োজন ছিল তাই সাহায্য করতেই হতো মেয়েটি আবার এগিয়ে চললো কিছুটা দূরে ও একটা ভাঙা কুয়ো দেখতে পেল কুয়োটা তাকে বলল ।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 তোমাকে রোজ ছটা ঘর ভালো করে পরিষ্কার করতে হবে। কিন্তু মনে তুমি সাত নাম্বার ঘরে কখনো ঢুকবে না তুমি রাজি আছো ও আমি সত্যি কৃতজ্ঞ ধন্যবাদ যেমন বললেন সেরকমই করব। মেয়েটি তাই করলো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 সে তার মতো ঝকমক করছিল কারণ ওই মুদ্রাগুলো তার গায়ে আটকে গেছিল ও বিদায় জানিয়ে বেরিয়ে আর ফেরার পথে তার আবার ওই কুকুরটার সঙ্গে দেখা হলো যাকে সে স্নান করিয়ে দিয়েছিল কিন্তু কুকুরটার গায়ে এখন লোমের বদলে ছিল মুক্তোর গয়না এসো আমার প্রয়োজনে তুমি আমাকে সাহায্য করেছিলে এসো তোমার যত ইচ্ছা তত মুক্ত নাও জল খেয়ে নিজের কৃষ্ণা মেয়েটা পথিকদের জন্যে কুয়োর পাশে অনেক জগ রাখা ছিল মেটি একটি জগ জলে ভরে নিয়ে নিজের পিপাসা মেটালো আর কুয়োকেও ধন্যবাদ জানিয়ে সে এগিয়ে চলল কিছুটা দূরে গিয়ে সে সেই উনুনটাকে দেখতে পেল যেটাকে সে মেরামত করেছিল এসো মেয়ে আমার প্রয়োজনে তুমি আমায় সাহায্য করেছি এসো এই টাটকা রুটি আর কেক খাও তখন মেয়েটি পেট ভরে খেলো আর বাবার জন্যে সঙ্গে করে কয়েকটা নিয়েও নিল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 তখন মেয়েটি যত ইচ্ছে তত আঙুরের রস খেয়ে বাবার জন্য খানিকটা নিয়ে নিল আঙুর লতাকে ধন্যবাদ জানিয়ে সে এগিয়ে গেল কিছুটা গিয়ে সে ওই গাছটাকে দেখতে পেল যাকে সে সাহায্য করেছিল গাছটা এখন সবুজ পাতা আর রসালো ন্যাসপাতিতে ভরে আছে এসো মেয়ে আমার প্রয়োজনে তুমি আমাকে সাহায্য করেছিলে এসো তাজা নাশপাতি খাও মেটি যতটা পারলো ন্যাশপাতি খেলো আর বাবার জন্যেও নিয়ে নিল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 একটি উপকার করবে বলছো তুমি আমি আমার সুন্দর পরিষ্কার হাত পা নোংরা করতে পারবো না তোমার ডাল ফেলার জন্য তুমি যা ইচ্ছে আমায় বলতে পারো সে আবার এগিয়ে চললো গিয়ে, সে তার একটা উপকার করবে ওহো তাও আবার এই করা রোদ্ তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো আর যা ইচ্ছে তাই দাও কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না বুঝলে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 এমন ভাবে ওরা কামড়াল যে সারা শরীর তার ক্ষত বিক্ষত হয়ে গেল ফেরার আগেই বাড়ি থেকে পরীরা পথে ও দেখল সেই কুকুরটা সারা গায়ে মুক্ত ঝুলছে মুক্ত নেওয়ার জন্য কিন্তু ধরতে পারল না আরো কিছুটা যেতেই সে সেই কুওটাকে দেখতে পেল যেটাকে সে পরিষ্কার করতে রাজি হয়নি জল খাওয়ার জন্য সে নিচু হতেই জল আরও নিচে নেমে গেল আর তার হাত সেখানে পৌঁছলো না আরও কিছুটা যাওয়ার পর তার উনুনের সঙ্গে দেখা হলো যাকে সে মেরামত করেনি তার পাশে পাউরুটি আর কেক রাখা ছিল কিন্তু তার হাতটা পুড়ে গেল আরও একটু এগিয়ে সে দেখতে লতা যার গোড়া সে কুপিয়ে দেয়নি তার খুব পিপাসা পেয়েছিল কিন্তু লতা তাকে আঙুরের রস খেতে দিল না আরো এগিয়ে গেল সে একটা গাছের সঙ্গে দেখা হলো যাকে সে সাহায্য করেনি গাছটা সবুজ পাতা আর তাজা ন্যাসপাতিতে ভরেছিল